সম্মানিত হাজরিন আর এবং বোনেরা যারা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছেন সিরাত নবীর আলোচনা আমরা অহত যুদ্ধে ছিলাম আজকে আবার নবীকার সেই বিষয়টার একটু সংক্ষিপ্ত আলোচনা আছে এরপরে অহর যুদ্ধ থেকে শিক্ষা হিউজ টিচিং অনেক শিক্ষা এই লেসন উন্মতের জন্য আল্লাহ তালা এই অহদযুদ্ধের পরে রেখেছেন এবং বিরাট সংখ্যক আয়াত তিনি নাজিল করেছেন এই অহরযুদ্ধ সংক্রান্ত বিষয়ে সেগুলো দিয়ে আজকে মোটামুটি শিক্ষা সহকারে আশা করছি পুরো আজকে শেষ হয়ে যাবে সবকিছু তিনি যখন মদিনা আসলেন অনেক কান্নাকাটির রোল তিনি শুনতে পেলেন তিনি রাত্রে এসেছিলেন ওহ থেকে রাত্রেবেলায় পৌঁছলেন তিনি যেখানে অনেক অনেকে অনেক কান্নাকাটি করছেন তো তিনি পরে ওনাদের কেন করলেন এখনো তোমরা কান্নাকাটি করছ এটা ঠিক নয় মুরু হালিয়ার যেনা তারা যেন কান্নাকাটিকে থামানোর চেষ্টা করে বলাইয়াব কি না কিনা বাদ আজকে থেকে এইভাবে কান্নার রোল সৃষ্টি করে কান্না কান্নাকাটি জানা না করে কেউ আর আপনারা শুনেছেন এর আগে জাহিলি জমানায় নিজের প্রিয়জনের যেন যত কানবে ততই তার জন্য কিছু একটা করা গেল এরকম একটা কনফিডেন্স এরকম একটা স্যাটিসফ্যাকশন তাদের মনে আসতো এবং এটাকে তারা খুব ভালো কাজ মনে করত কে কার প্রিয় অনেক সময় ধরে কাটি করেছে তারা হলো সত্যি তাদের পিতার জন্য মায়ের জন্য ভাইয়ের জন্য অনেক দরদ আছে এটা বোঝা গেল আর কান্নাকাটি কম করে না ঠিক কিন্তু কেমন কান্নাকাটি অ্যালাউ করেছে চোখের পানি ঝরবে এটা তো থামাতে পারবে না মানুষ স্বয়ং রসুল্লাহ সালাম নিজের চোখের পানি ঝরেছে ওনার পুত্র ইব্রাহিম ওনার নাতি নাতিনকে হারিয়ে এভাবে করে এটা অ্যালাউড আছে কিন্তু বিলাপ করা রোদন করা চিৎকার করে কান্নাকাটি করা এই জাতীয় যে শোক মাতা প্রকাশ করে মানুষ এটা ইসলাম নিষেধ করেছে তো সেই জিনিসটা তিনি খুব শক্ত করে নিষেধ করলেন পরবর্তী পর্দায় তিনি আরো বলেছেন যে ইফন্যান ইফিনাস হুমা বিহীম কুফরুন দুটো জিনিস মানুষের মধ্যে আছে এগুলা এক ধরনের কুফুরি কাজ তার বংশ নিয়ে কথাবার্তা বলা আর দুই নম্বর হচ্ছে অনিয়াহাত আল আল মাই নিয়াহ মানে হচ্ছে খুব চিৎকার করে সুর করে করে কবিতা গেয়ে সুরে সুরে তার প্রিয়জনের কথা চিন্তা করে চিৎকার করে করে রোদন করা এই জিনিসটাকে তিনি নিষেধ করেছেন এরপরে তিনি যখন যুদ্ধ শেষ করে ঘরে ঢুকলেন তিনি ঢুকলেনি ছিল আলী রাজ আহনুকে দিয়েছিলেন তুমি এই তরবারি দিয়ে তুমি মোকাবিলা করো তর দিয়ে তিনি মোকাবিলা করেছেন অনেক মা ফাতে ফাতেমার রাজ আহা কে বললেন যে তুমি তরবারিটা ধুয়ে দাও এরপরে বললেন এই তরবারির দায়িত্ব পালন করেছে ভালো করেই আলী আবি বীরত্বের সাথে লড়াই করেছেন তিনি আরো বললেন আলী লক্ষ্য করে লাইন কুনতে আজাদ তার তুমি যদি আজকে তরবারি দ্বারা আক্রমণ করে তুমি এটা যেভাবে দায়িত্ব পালন করেছ এবং বীরত্বের সাথে লড়াই করেছ তোমার পাশাপাশি আরো কয়েকজন এই গত কালকে এই ওহাদের ময়দানে খুব বীরত্বের সাথে উম্মের পক্ষ থেকে যে লড়াই করেছিল তারা হচ্ছে না ওনারা চিন্তা করলেন কোন সময় আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে আবার রাতের অন্ধকারে মদিনা আক্রমণ করে বসে তিনি অর্ডার দিলেন রসুল আলি সারা রাতব্যাপী সাহাবাই কেরাম মদিনার অলিতে গলিতে বিশেষ করে প্রবেশ পথে যেখানে ঢুকতে পারে এই সমস্ত এলাকায় ওনারা ডিউটি পালন করলেন রাত জেগে পাহারা দিলেন তারা আসে কিনা এর পরের দিন হল রোববার যুদ্ধ যুদ্ধ হয়েছিল রাতে ওনারা এসে গেছেন জন্ময়দান থেকে সকাল বেলায় তিনি খবর পেয়ে গেলেন যে আবু সুফিয়ান নাকি সে যেতে যেতে কিছু যাওয়ার পরে পরামর্শ করে তার বাহিনীর সঙ্গে চিন্তা করলো যে আমরা তো অনেক ওদেরকে শত্রুজনকে খতম করলাম কিন্তু ওদের তো মূল উৎপাদন হয়নি আমরা ভুল করেছি আসলে উচিত হলো আমাদের বাকিদেরকে তারা যেভাবে এখন শত্রুজনকে হারিয়েছে মনোবল ভেঙ্গে গেছে অনেকে আহত হয়ে পড়ে আছে আমরা এখন আবার আক্রমণ করে তাদেরকে যদি নিঃশ্বাস করে দিতে পারি তাহলে আমাদের অভিযান সার্থক হবে তখন সে সর পরামর্শ করে ফেরত আসার চিন্তা করল এই খবরটা আবার রসুল কাছে পৌঁছে গেল তিনি কিন্তু একেবারেই মানে বেখবর হয়ে থাকেননি তিনি একজন সত্যিকার রাষ্ট্রনায়ক সতর্কতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন ওনার দূত বা ওনার গোয়েন্দা তিনি দেখেছেন খবর রাখার জন্য যাতে করে অতর্কিত আক্রমণ করে ওনারা মদিনাকে তারা নিঃশ্বাস না করে দেয় সেই ব্যাপারে তিনি খবর নিয়েছেন এবং এ বিষয়ে বিস্তারিত এসেছে যে তারা যখন মদিনা থেকে প্রায় ৩০ মাইল দূরে চলে গিয়েছিল মক্কার দিকে ফেওয়াত। আর এলাকায় যখন গেল তখন তারা সেখানে একটু শিবির করল মানে জার্নি ব্রেক করে তারা রেস্ট করছে সেখানে তাদের পরামর্শ হলো তারা মদিনায় ব্যাক করবে রাওহা ওখানে একটা কুয়া আছে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে এই কুয়াটা পড়ে এটা না হলো এখন রেও যদি বেড়ুরা আর কুয়ার পানি পান করেছেন নবী করিম সাল নিজে যখন মক্কা থেকে মদিনা গিয়েছেন ওইখান দিয়ে বদর হয়ে চলে গিয়েছেন মক্কায় ওই রাস্তাটা পুরনো রাস্তা মক্কার হাজার হাজার বছর থেকে তো সেখানে এই কুয়ার থেকে তিনি নিজেও পানি খেয়েছেন এবং কোন কোনো হাজিস এসেছে এই সাাম এই কুয়ার থেকে পানি খাবেন কি আমাদের আগে কুয়াটা এখনো আছে এবং আমি এবারে এই কুয়াটা দেখতে গিয়েছিলাম বজায় যাওয়ার পথে তো সেখানে এই কুয়া এর একটা ইতিহাস আছে ঠিক কিন্তু এই কুয়ার পানির মধ্যে অনেক ফজিরত আছে এমন কোন হাদিস পাওয়া যায়নি ওখানে গিয়ে দেখেছি পাকিস্তানি কিছু লোকজন ওই কুয়ার থেকে পানি তুলে তুলে বিক্রি করছে সমানি ইন্ডিয়ান আমাদের লোকদের কাজ হইল এগুলো আরকি যাই হোক তো এই কুয়ার পাশে বসে তারা যখন রেস্ট নিচ্ছে আবু সুফিয়ানের তখন তাদেরকে বক্তৃতা করে বলছে সে তো মারা যায়নি এরপরে তাদের গণিমতের মাল তাদের মহিলাদেরকে অপহরণ করে নিয়ে আসা কোনটা করলামা কি লাভ হলো কোন ভালো কাজ হচ্ছে না মক্কা এইভাবে ফেরত যাবো আমার সিদ্ধান্ত হচ্ছে পরামর্শ হচ্ছে সে বলছে আবু সুফিয়ান এর যা তোমরা এখন চলো আবার আমরা মদিনায় ফেরত যাব। মদিনাকে আমরা অ্যাটাক করব তাদেরকে তারা সংগঠিত হওয়ার আগে এই দুর্বলতা কাটিয়ে উঠার আগেই আরেকটা মার দিয়ে শেষ করে দেয় এই খবরটা নবী করিম সাল্লামের কাছে পৌঁছে গেল তিনি তখন ফজর নামত আদায় করেছেন করে তিনি বেলালদা দিলামকে বললেন হজরপুরে কেউ কেউ চলে গেছেন তিনি খবর দিলেন যে সবাইকে ডাকো উচ্চস্বরে আওয়াজ দাও তারপরে পাতলিতে ঘরে ঘরে খবর দাও যে নবিকারি ইমসামাম তোমাদেরকে বলছেন আবার যুদ্ধের জন্য প্রস্তুতি হতে আমরা তারা আবার এগিয়ে আসে যদি আমরা তাদেরকে ফেস করব তাদের সঙ্গে আবার আমাদের ফাইট হবে তবে যারা যারা গতকালকে ওহে ছিল তাদেরকে নেব যারা যাইতে পারেনি যায়নি তাদেরকে আমরা নেব না তাদেরকে আবার রেডি হতে পারো কেমন লাগে খবরটা আহত হয়ে কি অবস্থায় কাউকে আন নেবেন না নতুন করে যারা চেয়েছেন তাদেরকে নিয়ে নেয় শুধু একজনকে নিয়েছেন তিনি হচ্ছেন জাবের রি আল্লাহ আনহু জাভের রাদ আনহু যুদ্ধে যেতে চেয়েছিলেন ও হাজে যেতে পারেননি কারণ কি ওনার বাবা নিজে গিয়েছেন তিনি এসে বললেন যে আমার ইয়ারাসুল্লাহ আমার বাবা আমাকে মদিনায় থাকতে বললেন এই কারণে যে আমাদের কোনো কোনো রেওয়াজ আছে সাতজন বোন আছে কোনো কোনো রেয় নয় জন বোন আছে একমাত্র পুরুষ হলাম আমি আর আমার বাবা পরিবারের মধ্যে তো বাবা বললেন হাউলাই আমরা জন যদি হদের যুদ্ধে চলে যাই এই মেয়ে গুলার কোন অভিভাবক গার্ডিয়ান থাকবে না এটা ঠিক হবে না হয়তো আমি যেতে হবে নতুবা তুমি যাবা যুদ্ধে আলা আলহিম আল্লাহ আমি পিতা হিসেবে আমার একটা রাইট আছে আমি তোমাকে থাকতে বলি আমি আমি যাব জিহাদি যুদ্ধে তুমি আমার কথাটা রাখো বাবা তুমি এদের ইয়ে থাকো অর্থাৎ আমি তো বুড়ো হয়ে গেছি কোন সময় দুনিয়া থেকে চলে যাই আমি একটু শহীদ মৃত্যু নিয়ে যাই আর তোমাকে আল্লাহ সুযোগ দেবেন ভবিষ্যতে জওয়ান মানুষ আস তো দুইজনে বাবা চান কিন্তু বাবার কথা না রাখে ওনার উপায় নাই যে আমি আমার বাবার কথা রাখলাম মোকাবিলা করতে পিস্পা হইনি জওয়ান ছেলে জাবেরাদু বললেন পরের দিন যে আমি যেহেতু যেতে চেয়েছিলাম এই কারণে আব্বা আমাকে যেতে দিলেন না এখন আপনি কি আমাকে বঞ্চিত করে দিবেন আজকে যে যাবেন আমাকে নেবেন না তিনি খুবই এখন আবদার করে বসলেন নতুন নবীকার যারা মিস করেছিল তাদের বাকিদেরকে নিয়ে রাখা হলেন এদিকে আব্দুল আব্দুল যে মোদী ওদের যাওয়ার আগেই ফেরত আসছিল মাঝ রাস্তা থেকে সে এখন বলে আমি আসি আমার কিছু লোকজন নিয়ে নবীকার বললেন গেট লস্ট তোমাকে নেবেনা এরপরে তিনি এই সাহাবিদের বের হলেন আলী রাজে আনুকে আহকে ওনার বাহিনীর ফ্লাগ হাতে দিলেন আর মদিনায় ওনার স্থলাভিষিক্ত করে গেলেন নামাজ পড়ানোর জন্য মদিনার জিম্মদার করে গেলেন সাহাবি আব্দুল উম্মে মন্ত সাহাবি যিনি মোয়াদ্দেল ছিলেন দায়িত্ব দিয়ে গেলেন এবং সব সাহাবিরাই প্রায় ইজুর্ড হয়ে আছেন আহত হয়ে আছেন স্বয়ং রসুল উল্লাহ সাল্লা প্রচন্ডভাবে আহত হয়েছেন ওনার চেহারা থেতলিয়ে গেছে দাঁত ভেঙ্গে পড়ে গেছে কপালের মধ্যে মারাত্মক আঘাত লেগেছে এরপরে ওনার দিকে ঘাঁয়ের ডান দিকে আজ আঘাত করেছিল তরবারি দিয়ে সে আঘাতটা যথেষ্ট গভীর ছিল এটা এটার ব্যথা যথেষ্ট আছে আর গর্তের মধ্যে পড়ে গিয়েছিল যে তিনি হদের মধ্যে করতে গিয়ে হাঁটুর মধ্যে যে ব্যথা পেয়েছেন হাঁটু দিয়ে এখন ভালো করে তিনি হাঁটতে পারেন না সুস্থ ভাবে এই অবস্থায় তিনি এসেছেন নেতৃত্ব এবং বিভিন্ন সাহাবিরা বিভিন্ন জায়গায় আহত হয়ে ক্ষত বিক্ষত শরীর নিয়ে ওনারা আবার আল্লাহল করে বেরিয়ে গেছেন তাদের ব্যাপারে আল্লাহ তালা এত খুশি হয়েছেন যে তারা আহত হয়েও কেউ কোনো অধর দেয়নি যাদের পক্ষে হাঁটা সম্ভব হয়েছে আর যে হাঁটতে পারবে না অবশ্যই তাকে তিনি আলাও করেছেন থাকার জন্যে এই যে সাহাবিরা বের হয়েছেন রসুল্লাহ সাল্লা নেতৃত্বে আহত শরীর নিয়ে জখমওয়ালা শরীর নিয়ে আল্লাহ তালা তাদের প্রশংসা করে সুরা আলী ইমরানের একশো বাহাত্তর নম্বর আয় বলেন যারা আল্লাহ এবং তার রাসুলের ডাকে সবসময় এভাবে সাড়া দিল কি। ওদের মধ্যে মারাত্মক আহত জখম হওয়া করেছে তাদের জন্য রয়েছে আল্লাহ অনেক বড় পুরস্কার রসুল রওনা করে দিলেন ওরা কোথায় আসে কোন দিকে যেতে হবে সেটার খবর নিয়ে তিনি রাস্তা ভালো করে চেন না একজন একজন সাহাবিকে তিনি দলিল বানালেন মানে গাইড বানালেন তিনি হচ্ছেন আব্দ হাক আল খাজরাজি হাজার সাহাবি ওনা নেতৃত্বে ওনারা গেলেন মদিনা থেকে এগিয়ে যাচ্ছেন উনি লিড করে নিয়ে যাচ্ছেন পৌঁছতে পঁচতে আবু সুফিয়ানদের জায়গায় পৌঁছার আগে একটা ছোট্ট এলাকা আছে সেটা এলাকার নাম হল হামরা আল আসাদ ওই জায়গায় ওনারা যাত্রা বিরতি করলেন এবং তারা যদি আসে ফেরত আসে ওদিক থেকে তাহলে ওনারা ক্যাম্প করে আছেন যে তারা এদিক থেকে আসার সম্ভাবনা আছে তারা তাদের মোকাবিলা করবেন এই জায়গাটার নাম হচ্ছে হামরা আল- আসাদ তিন দিন ব্যাপী সেখানে তিনি থাকলেন এবং প্রতি রাত্রে এই তিন রাত্রে ব্যাপকভাবে আগুন জ্বালাতেন কাটার জোগাড় করে বিশাল আগুন জ্বালাতেন অনেক দূর থেকে দেখা যেত এই আগুন জ্বালানের উদ্দেশ্য কি মক্কাদিকে মেসেজ দেওয়া যে আমরা বিশাল বাহিনী নিয়ে আসছি এবং ওহ যুদ্ধে ওনাদের কিছু ক্ষতি হয়ে গেছে আশেপাশের কবিরাগুলো যদি মন ভেঙে যায় যে ইসলামের মধ্যে উত্থান হবে না তাদের প্রতি এখন পতন হয়ে যাবে মনোবল ভেঙ্গে যাবে আর ইসলামের দিকে আসতে চাইবি না লোকেরা যে এত রিস্কের দরকার নাই সবার মনোবলকে চাঙ্গা করার জন্য দুষ্কনকে দেখানোর জন্য রাতের অন্ধকার যে আমরা বিশাল বাহিনী নিয়ে আসছি দুশ্মন যদি দেখে যে তাদের প্রতিপক্ষ বিশাল বাহিনী নিয়ে আসছে তাহলে তাদের মনোবল বাড়বে না কমবে কমবে দেখেন উনি কিভাবে চিন্তা করেছে। তিনি কেমন একজন রাষ্ট্রনায়ক কেমন একজন বিচক্ষণ সেনাপতির তিনি কাজ করেছেন আল্লাহ ওনাকে সব দিক থেকে যোগ্যতা দিয়েছিল তো এখন এই জায়গায় থাকা অবস্থা হামড়া আল আসাদ এলাকায় ওনার সঙ্গে দেখা হলো এই এই কাছাকাছি এরিয়ায় কিছু বেদুইন পল্লী আছে সেই বেদুইন পল্লীর একজন ব্যক্তি তার নাম হচ্ছে মা ইসলাম কবুল করেছেন সময় তিনি মশ্রেক আছেন কাফের আছে আর এই যে এলাকায় ওনারা আছেন এই এলাকার খোজা কবিলা বলা হয় তাদের এই খোজা কবিলার তিনি অন্যতম একটা ব্যক্তিত্ব তাদের মিতরে কিছু লোক ইসলাম কবুল করেছে আর কিন্তু এরা যারা ইসলাম কবুল করেনি কিন্তু রসুলের পক্ষে আসে যারা কাফের তারা তারা মদিনার কাছাকাছি লোক মদিনা বলতে পারেন যে আশেপাশের মহল্লা কবিলা গুলো তারা মনে করে মক্কা লোকেরা এরা বহির শত্রু এবং তারা খামাকা এদের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে কাজেই তারা যাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তাদের সিম্পবেদনা তাদের পক্ষেই আছে এদিকে তাদের মন আহ তারা কোনো কিছু কোন ইনফরমেশন থাকলে আমরা এর আগে পড়েছিলাম যে নবিকরিমস্লা আশেপাশে লোকদের থেকে ইনফরমেশন নিতে কাফেরদের কোন আনা গোনার কোনো খোঁজখবর তারা পায় কিনা এরা সবসময় পজিটিভ খবর দিতা যদি খবর পায় মোদিন ইয়াম আজ না হে মাহমদ আপনার সাথীদের সঙ্গে ছাত্রীদের উপরে চড়াও হয়ে এবং আজ জন সাহাবিকে হারিয়েছেন আপনার সঙ্গীদেরকে এই খবরটা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু আমরা আপনার এই ব্যথায় অত্যন্ত ব্যথিত আমাদের তো ইচ্ছা ছিল যে আল্লাহ তালা আপনাকে বিজয় দিত আপনার সাথে গুলোকে হারাতেন না এটা আক্রমণকারীরা এটা ভালো শিক্ষা পেয়ে যেত আমরা তো এরকমই আশা করেছিলাম কিন্তু যাহর হয়ে গেল তারপরে তিনি বলেন ঠিক আছে আপনারা থাকেন এখানে আমি দেখি আমার পক্ষ থেকে কি করতে পারি তিনি চলে গেলেন ওই এর রাওহা এলাকার দিকে যেখানে আবু সুফিনার বাহিনী প্লান প্রোগ্রাম করছে মদিনা অ্যাটাক করার জন্য এবং সেখানে তারা সিদ্ধান্ত দিয়েছে তারা এখন মদিনার দিকে ফেরত আসবে তো ওখানে তিনি কি হাজির হলেন আবু সুফেনরা আবার চিনে যে খোজা এলাকার একজন প্রধান লোক হচ্ছে এই ম যে খবর দিয়ে কি বলে মোহাম্মদ আর এই মোহাম্মাদের খবর বলবো যে বিশাল এক বাহিনী নিয়ে আসছে তোমাদের মোকাবিলা করতে এই এত বড় বাহিনী আমি জীবনেও দেখি নাই তাদের যে মনবল দেখলাম জ্বালাইয়ার জ্বালাই শ্বাস করবে লাকড়ি টাকড়ি নিয়ে রেডি হয়ে আসবে গতকালকে যারা যারা ছিল না আসতে পারেনি। ওইদেরকে সহকারে চৌদ্দ গোষ্ঠী নিয়ে আসছে বিশাল বাহিনী নিয়ে আসছে তো এখন তোমরা চিন্তা করে দেখো আসাবা হিসাব করো কিন্তু ভয় ঢুকে দিলোরে আবু সুবিআানে তুমি ধ্বংস হ কি পচা খবর নিয়ে আসছো তুমি ভালো খবর নাই তোমার কাছে কিছু সে বলে আমার কথা বিশ্বাস করো না পছন্দ হয় না তখন আবু সুবেন বলে আল্লাহ আমরা তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমরা মোদিনার দিকে পাল্টা আক্রমণ করব তাদের যেখানে আছে সেখানে তাদেরকে আমরা তাদের শত্রুটাকে শেষ করেছি আমাদের শেষ আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তুমি কি বলতে চাও সে বল আমাকে যদি বিশ্বাস করো তোমাদের কল্যাণকামী হিসাবে বলি খবরদার শেষ হয়ে যাবা সোধা মক্কার দিকে চলে যাও আমি নিষেধ করি তোমাদের তোমাদেরকে আগাতে অবস্থা ভালো না কারণ সেটা এখন মুসলিম না ভিতরে ভিতরে কি আছে এটা তার পক্ষে প্রকাশ না করলে সে তো মুসরে পক্ষেই বলছে। আবু কথা শুনে একটু ঘাবড়িয়ে গেল এখন এখন শেষ পর্যন্ত আবার পরামর্শ করে চলো ঠিক আছে ওরা যদি এত বড় বাহিনী নিয়ে আসে আমরা অলরেডি কিছু ক্ষতিগ্রস্ত তো হয়েছি কিছু আহত ক্ষত বিক্ষত হয়েছে তাহলে দরকার নেই থাক প্রস্তুতি নিয়ে সামনে বছর আসি খামাখা হাফ প্রিপারেশন নিয়ে এখন আর রিস্ক নেওয়ার দরকার নেই চলো মক্কার দিকে চলে যায় দিকে যাওয়ার পথে তারা দিকে চলে আসছে আর কিছুক্ষণ আসার পরে তারা দেখতে পেল যে রাকবিন আবদুল কাইস আরেকটি কবিলা অতিক্রম করছে সেখানে দেখতে পেল যে একটি গ্রুপ আছে আব্দুল কাইস কবিলার লোকজন তারা আসলে থাকে মক্কার কাছাকাছি এরা একটা গ্রুপ নিয়ে এখন মদিনার দিকে আসে একটা কাফেলা। জিজ্ঞেস করলো তোমরা এরাও কিন্তু সব মসরে এরা মক্কার বাসিন্দা না কিন্তু পাশে দিকে একটা কবিলা তারা থাকে তোমরা কোন দিকে রান্না হয়েছ আর বসে জিজ্ঞেস করছে বলো যে মদিনার দিকে যাই ইয়াসপের দিকে কেন নুরিদুল মিয়ারা আমরা মদিনার থেকে কিছু খাদ্য সম্ভার মানে খেজুর কিনতে যাচ্ছে। এগুলো তারা কিনতে চাচ্ছে তো এখন আবু সবি এখানে কিছু পলিটিক্স করছে সেও কম না যুদ্ধের রীতি নীতি মোটামুটি রাষ্ট্র পরিচালনা বিরাট রাষ্ট্র না হলেও তার লিডারশিপের কোয়ালিটি একেবারে উড়িয়ে দেওয়ার মত নয় সে বলল এই বাণিজ্য কাফেলা কে আবদুল কায়স কয়েকজনকে এক কাজ করো তোমরা তো মেদিনায় যাবা একটা খবর যদি আমাদের পক্ষ থেকে মোহাম্মদকে পৌঁছিয়ে দাও তাহলে আমরা তোমাদেরকে তোমাদের যে উটগুলো রেখে আসছো না ওদেরকে ভালো ভালো খাবার দিব এমনকি উটকে কিশমিশ খাওয়াই দেবো তোমাদের আমাদের পক্ষ থেকে যে খবরটা পৌঁছাই দাও উঁচার জন্য সবচেয়ে ডেলিশু হলো যদি কি খবর আমরা চলে আসতেছি তাদেরকে অ্যাটাক করে একেবারে গুষ্টি সহ উৎখাত করবো এবারে মানে খামাকে একটু ভয় দিয়া মদিনার লোকদের একটু শাস্তি দিলো আরকি। সে চলে যাচ্ছে মক্কার দিকে মানে একটু যুদ্ধের চাল তখন নবীকার সেখানে ছিলেন তিন দিন তিন রাত এসে এই লোক মিট করলেন এই খবর দিল দেওয়ার নবী করিম সাল আসলাম তো এখনো জানতে পারছেন না তাদের মতলব কি তিনি তো মনে করেন এখনো অপেক্ষায় আসেন তিনি বলেন এই সময় কেন্দ্রগুলো নাজিল হয়েছে আগে আমরা পড়েছিলাম সেখানে যে এসেছিল সাহাবিদেরকে তারা ক্ষত বিক্ষত হয়েও দ্বিতীয়বার যখন ডাক তারা সারা দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে বিরাট পুরস্কার রয়েছে ভুয়া খবর যে আমরা খুব বিশাল বাহিনী নতুন করে নিয়ে আবার আসছি যে এই খবর যখন বললো তোমাদের এগেইনস্ট জমা হয়ে গেছে জুসমান আহ এটা শুনে তোমরা ভয় পাও এখন ঘাবড়িয়ে যাও কিন্তু তারা ঘাবড়িয়ে যায়নি তাদের ইমান বেড়ে গেল আর তারা বলল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তার উপরে ভরসা রাখবো তার ফলে কি হলো তারা কিন্তু সাহস হারাইনি আল্লাহর আকল করেছে আর আল্লাহ তালা মেহরবানি করে তার নিয়ামত দিয়ে তাদেরকে সেভ করে ফেলেছিলেন দ্বিতীয় যুদ্ধার হওয়া লাগেনি তারা সেভ লি ফেরত এসেছে মোদিনায় কিন্তু তারা টিকে থেকে হিম্মত করে আল্লাহ সন্তোষটিকে তারা নিশ্চিত করে ফেলল আল্লাহ তালা অনেক বড় দান করেছেন তাদের প্রতি এহসান করেছেন যে তারা ঘাবিয়ে যায়নি পিসপা হয়নি এই আয়াতগুলো কোনো কোনো রেওয়য়েতে খন্দেক যুদ্ধের সময় কথা এসেছে কোনো কোনো রেওয়ায়তে অভযুদ্ধের সময় কথা এসেছে নবী করিম সাল্লা তিন দিন থাকার পরে বুধবারে তিনি রবি সমল রবিবার রানা করলেন সম মঙ্গল এ করে বুধবার এদিন তিনি আবার এতে করে একটা বিরাট লাভ হল যে মক্কার তারা পিস্পা হয়নি ঘাবড়িয়ে যায়নি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তারা ঠিকই আছে আশেপাশে কবিরাগুলোর কাছে মনোবল যেভাবে ভেঙে গিয়েছিল তাদের মনোবল চাঙা হয়ে গেল যে না ইসলামকে উড়িয়ে দেওয়া যাবে না মোহাম্মদ সাল্লামকে শেষ করা যায়নি যাবে না যুদ্ধে জয় পরাজয় আছে কোন সময় এক পক্ষের জয় হয় কোন সময় আরেক পক্ষের জয় হয় আসার সময় থেকে আসার সময় তিনি যে সঙ্গে তাকে মদিনা রেখি বন্দী করে রেখেছিলেন আবু আজ আল জমাহি নামে এক লোককে আবু আজ আল জমাহি সেই ব্যক্তি বাজারের যুদ্ধে তখন বন্দী হয় তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল কারণ সে অনেক বেশি অনেকে তিনি যুদ্ধবন্দী হিসাবে মুক্তিপণ দিয়ে ছেড়ে দিয়েছিলেন বদার যুদ্ধে আপনাদের মনে আছে কিন্তু এর ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাকে ছেড়ে দেওয়া হবে না তার কারণ হচ্ছে যে সে অনেক বেশি কবিতা ব্যবহার করে মিডিয়া কবিতা ছিল তখনকার মিডিয়া বদার যুদ্ধে বহু লোককে উৎসাহিত করে নিয়ে আসছে মদিনা আক্রমণ করার জন্য তার ক্রাইমটাকে নবীকার ক্ষম করতে চাননি তার মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিলেন সে তখন কি ব্যক্তি পুরুষ নাই আমাকে মেরে ফেললে মেয়েগুলো এগুলো না খেয়ে মরবে তো আমার পরে সে ওয়াদা করল যে আমি ওয়াদা করছি আপনার সঙ্গে মক্কায় গিয়ে আমি আর কোনদিন আপনার বিরুদ্ধে লোকদেরকে কবিতা গিয়ে খেয়া পাবো না আপনার বিরুদ্ধে কাউকে আর কোনদিন করব না এরপর যখন কি হলো কি এখন আমাদের পাড়ায় পাড়ায় গিয়ে সবাইকে অহরযুদ্ধের অবদান রেডি করতে সে বললো আমি তো মোহাম্মদকে কথা দিয়েছিলাম এটা কেমনে উল্টাই এখন এইবার হাতের কাছে পালে কিছু আমাকে আস্থা রাখবে তখন তারা কি বলেছিল মক্কার লিডাররা যে তোমাকে যদি আস্ত না রাখে তোমার পরিবারে তোমার কোনো সবাইকে উৎসাহ করে কবিতা গিয়ে উৎসাহিত করলো মন চাঙ্গা করলো আরো লোকজনকে জোগাড় করে ওহোদে এসেছিল এখন এবারও ধরা পড়ে গেল মদিনায় নবী করিম সাল্লা সাল্লাম তাকে অ্যারেস্ট করে রেখে যুদ্ধে গিয়েছিলেন আসা পরে তিনি বললেন যে তাকে মৃত্যুদমী করতে হবে সে তখন আবার ওই আগের মধ্যে দেন মোহাম্মদ আমার প্রতি মা করেন ফাইনালি বা না কতগুলো মেয়ে আসে আমার কোন ছেলে টেলে নাই বা অতি আহদান আল্লাহ ইসলামা আলতু তোমাকে আবার কথা দিচ্ছি আমি আর কোনোদিন এই কাজ করবো না তোমার বিরুদ্ধে আর কাউকে খা পাবো না কোনদিন এইভাবে আবার কথা শুনে ছেড়ে দিলে মক্কায় গিয়ে তুমি হাসতে হাসতে কি বলবা খাদু মোহাম্মদ কে দুইবার ভালো করে ঠকিয়ে দিলাম ভালো করে ধোকা দিলাম খুব তোমার বীরত্ব জাহির করবা তাই না তুমি যে কত চালাক মানুষ কত বুদ্ধিমান তোমার আর এই সমস্ত কিছু শোনা হবে না কোনো দুইবার কোন গর্তে যেন না পড়ে একবার একটা গর্তে পড়ছিলেন রাস্তা দিয়ে যাইতে খেয়াল রাখবেন না দ্বিতীয়বার আবার গর্তে মধ্যে পড়বেন যে মোমেন দুইবার ধোকা খাবে না তুমি একবার আমাকে ধোকা যাব আল্লাহ কাহিনী শিক্ষা লেসন এবং সাহাবাদেরকে সতর্কীকরণ সব মিলিয়ে প্রায় ষাটটি আয়াত সুরা আলী ইমরানে একলাই নাজিল করেছেন ষাটটির মতো আয়াত এবং এই আয়াতগুলোর মধ্যে তিনি মুসলমানদের দ্বারা নবী করিম সাল্লামের কথা নির্দেশ অমান্য করেছিল তীর বাহিনীর পঞ্চাশ জনের মধ্যে যারা অনেকেই কথা মানল না তাদেরকে তিনি মৃদু তিরস্কার করেছেন একটু তাদেরকে নসিহাত করেছেন এবং এখান থেকে কি কি শিক্ষা নিয়ে সেদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন মোমেনদেরকে তারা যে ভুল করেছে এই কারণে তাদের কাফারা অন্তরকে তাদেরকে সাফ করেছেন এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলম বলছেন অনেকগুলো আয়াত তার মধ্যে অন্যতম হচ্ছে দেখো তোমাদের আগে অনেক নবীদের কাহিনী তোমরা পড়েছ দেখেছ শুনেছ তাহলে দেখো এই যে এরা তোমাদের প্রতি এখন কিছু তাদের ক্ষতি করে গেল আল্লাহ দুশ্মন যুগ যুগে কি সবসময় পার পেয়ে গেছে কিছুদিন পরীক্ষা নিরীক্ষা হয়েছে আল্লাহর করেছেন এভাবে বিভিন্ন জাতিকে করেছেন কাজেই তোমরা ধৈর্য হারা হয়েও না এই মুহূর্তে যদি আল্লাহ তালা তাদেরকে শেষ না করে থাকেন তারা আল্লাহর ধরার ভিতরে এখনো আছে তারপরে তিনি বললেন তোমরা খুব দুর্বল হয়ে যেও না মন ভাঙ্গা হয়ে যেও না দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেও না মনে রেখো মন ভাঙ্গা হয়ে যেও না তোমরাই একদিন বিজয় অর্জন করবে যদি সত্যিকার মুমেন্ট হও সত্যিকার ইমানদার হলে ইমানের দাবি পূরণ করলে আল্লাহতালা তোমাদেরকে বিজয় দেবেন কাজে তোমরা হতাশ হয়ে যেও না ক্ষতিগ্রস্ত হয়ে যাও অনেকেই তোমাদের সঙ্গীদেরকে হারিয়েছ মনে রেখো তোমাদের দুশ্মন যারা তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল কখন বদের যুদ্ধে তারা তো হারিয়েছে তারা কাফের হয়ে কুফুর দলে থেকে এত লোক হারিয়ে আবা তারা আসতে পারে মনোবল নিয়ে তোমরা কি পারব না তোমরা কি মনভাঙ্গা হয়ে যাবা আমি এভাবেই যুদ্ধের মধ্যে ব্লকদের মধ্যে কখনো জয় পরাজয়ের এই পাল ঘুরে আসে জয় পরাজয়টা কোন সময় দুঃশ্ম হয় কোনো সময় এই পক্ষের হয় কোনো সময় ওই পক্ষের হয় এগুলো কিছু তো যুদ্ধের মধ্যে রিস্ক আসেই ভালো করে বিপদ আপদে পড়ে গেলে পরীক্ষা নিরীক্ষা চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে কারা কারা সত্যিকারী ইমানদারা হয়ে ঠিকিয়ে আছে আল্লাহ সেটা দেখতে চান আরেকটি কথা যে আল্লাহ তালা তোমাদের জন্য তোমাদের পক্ষ কিছু শহীদ পেতে চান জান না তো অনেকগুলো সিট বরাদ্দ করা আছে না শহীদের জন্য এই উঁচু মর্যাদা গুলো শহীদ না পাওয়া যায় সেগুলো তিনি বললেন যে আল্লাহ তালা চান যারা ইমানদার পরীক্ষা নিরীক্ষা ফেলে তাদেরকে একদম পাশ করাতে পাক সাফ করতে আর আল্লাহ মেইন উদ্দেশ্য হচ্ছে কাফেরদেরকে দের ঘুরে ঘেরায় এবারে যদি কিছু হয় তাদেরকে নির্মূল করবেন নিশ্চিন্ত করবেন এটা আল্লাহ পরীক্ষা নিরীক্ষায় পড়ে তারা পাশ করে কিনা এটা আল্লাহ দেখতে চান আমি তোমরা কি মনে করো নিয়েছ ইমান আনলেই খুব জানলাতে চলে যাওয়া সোজা রাস্তা দিয়ে দৌড় দিয়ে ঢুকে যাবা আর কেউ কেউ আল্লাহ রাস্তায় জাহাজ যুদ্ধে অংশগ্রহণ করলো কি করলো না আর এই বিপদ আপদে পড়ে আক্রমণের শিকার হয়ে কারা সবর করে ঠিকই আছে এরকম পরিস্থিতির উদ্ভব করে আল্লাহ তালা কি তোমাদেরকে পরীক্ষা করে দেখবেন না এই পরীক্ষা হবেই এরকম মনে করেছিল বদর যুদ্ধের পরে যারা বদের যুদ্ধে ছিলেনা তারা বলছেন এরকম কোন চান্স আসলে আমরা কি আর পিসপা আমরা চাই এরকম সাহায্যের দরজা অর্জন করতে বলছিল তা আমি আরেকটা ব্যবস্থা করলাম দেখি কে কে এখানে টিকে থাকো তোমাদের সামনে তোমরা দেখলে মৃত্যু মনে হয় তোমাদের সামনে এসে গেছে কিন্তু টিকে ছিল আর কেউ কেউ পেছনের দিকে চলে গিয়েছিলাম এই খবরটা আসলো তাই না এই জন্য কামিয়ার আঘাতের পরে যখন তিনি পড়ে গেলেন সে বললো যে আমি মোহাম্মদকে হত্যা করেছি আর শয়তান এই কথা কাল জোর করে প্রকাশ করে দিল তোমার ওনার শিবিরে যখন খবর আসলো মোহাম্মদ এই খবর অনেক সাহাবি বললো আর যুদ্ধ করে লাভ নেই এখন আল্লাহ লেসন রাখলেন ছেড়ে দিবা মোহাম্মদ রাসুল মোহাম্মদ রাসুল ছাড়া কিছু না তিনি তো আল্লাহর মতো চিরঞ্জীব না তিনি তো মানুষ তিনি তো সৃষ্টি তার আগে তোমাদের পৃষ্ঠ প্রদর্শন করবে তোমাদের ধর্ম থেকে সরে যাবে দিনকে ছেড়ে দেবে দায়িত্ব পালন করবে না যে ব্যক্তি নিজের এই অবস্থান থেকে সরে আবে পেছনের দিকে চলে যাবে তার পা পিছলিয়ে যাবে পৃষ্ঠ প্রদর্শন করবে সে নিজেরই ক্ষতি করবে আল্লাহর কোন ক্ষতি সে করতে পারবে না কিন্তু যারা টিকে থাকবে কৃতজ্ঞতার সাথে তাদেরকে আল্লাহ তালা অবশ্যই বড় পুরস্কারে ধন্য করবেন হয়েছে তোমরা যদি তাদের কথা শুনো তাহলে তারা তোমাদেরকে ফেরত নিয়ে যাবে তোমাদের যে সুন্দর পথ ইসলামের দিকে এসেছিল সেখান থেকে তারে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ও ময়দানে দাঁড়িয়ে দ্দিনারা এক লোক মক্কায় ভেঙে গিয়েছিল ইসলাম থেকে দূরে চলে গিয়ে সেই ডাকলো আমি পরিত্যাগ করো চিন্তা করলো তার লোকজনকে জন্য কম্প্রোমাইজ করতে সে চেষ্টা করেছিল কিন্তু সাহাবি কি করলেন তাকে ঢিল মারলেন বরঞ্চ সেখানে আল্লাহ তালা বলে দিয়েছেন তোমরা যে টিকে ছিলে আর না থাকতে তাহলে তার কথা শুনতে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে এই কতগুলো আয়াত আয়াতগুলোর থেকে কতগুলো নিয়েছেন এবং শিক্ষাগুলোকে আবার করেছেন। এক নম্বরে কিছু শিক্ষা ইমাম ইবরতাই ইম রাম তুল্লী বিস্তারিত আলোচনা করেছেন জাদ আলমে ওনার একটা ঐতিহাসিক গ্রন্থে সেখান থেকে বাসাই করে ওলামা কেরাম বলেছেন যখনই যুদ্ধ শুরু হয়ে যায় ইসলামের বাহিনীর পক্ষ থেকে শুরু করার পরে সিদ্ধান্ত নিয়ে আবার পিসপা হওয়া ঠিক না এই জন্য নবী করিম সাল্লা যখন মোদিনা থেকে বের হয়ে গিয়েছিলেন তখন কিছু কিছু সাহাবিরা বলল যে ওহ যুদ্ধ তিনি মোদিনার ভিতরে করতে চেয়েছিলেন তোমরা বের হয়ে গিয়েছিলা ওনাকে বের করে নিয়ে আসাম আনহ্যাপি অনেকে বলা হলো যারা আমরা ভুল করছি আপনি মোদিনার ভিতরে চলে যান তিনি বর্ষের জন্য একবার বের হয়ে গেছি আর ভিতরে ঢুকবো না এই জন্য এখানে শিক্ষা হলো যে মুসলিম বাহিনী যখন এগিয়ে যাবে এরপরে হচ্ছে এটা হতে পারে যে দুশ্মনকে মোকাবেলা করার জন্য এগিয়ে যাওয়া বের হয়ে আসা যেমন যুদ্ধের স্ট্র্যাটেজি হতে পারে আবার ভিতরে থাকা অন ইসলামিক হবে না নবী করিম দিয়েছিলেন এটাও কনসিডারে কোনো কোনো সময় যুদ্ধের স্ট্র্যাটেজির কারণে বের না হয় ভিতরে থেকে ডিফেন্স করা এরপরে শিক্ষা আছে যে যুদ্ধের মধ্যে পুরুষদের সাথে বালকদের বালকরা চলে যায় অপ্রাপ্ত বয়স্ক তাদেরকে যুদ্ধের মধ্যে নেওয়া ঠিক না নবী করিম সালাম আব্দুল অমর আসছিলেন বয়স কম এখন উনি পূর্ণাঙ্গ অন্যায় অপ্রাপ্ত বয়স্ক আছে তাকে উনি ফেরত দিয়েছেন এরপরে যুদ্ধের মধ্যে যদিও বাহিনীর মেইন সোলজার যারা পুরুষ হবে কিন্তু মহিলাদের কন্ট্রিবিউশন থাকতে পারে যেভাবে মাহাতনের কেউ কেউ মহিলারা গিয়েছিলেন পানি খাওয়ানো থেকে শুরু করে অসুস্থদের চিকিৎসা সেবা দেওয়া এগুলোর জন্য তাদের অংশগ্রহণ শরীর আছে এটা থেকে পাওয়া গেল। যুদ্ধের ময়দানে কোনো কোন কেউ যদি বীরত্বের সাথে দুশ্মানদের বুহ ভেদ করে অনেক ভিতরে চলে যায় লাইন থেকে অনেক সামনে এগিয়ে যায় বীরত্বের সাথে যদিও তার লাইফটা অনেক রিস্কে থাকে এ তাকে চতুর্থেকে আক্রমণ করে শেষ করবে কিছুটা মনে হয় নিজের আত্মহত্যার মত হয়ে গেল এরকম না এটা কারণ নবী করিম সালাম সামনে তরবারি নিয়ে এমন ভাবে গেলেন শেষ করতে করতে কোন কতগুলো তীর গায়ে পড়ছে কোন পরোয়া নাই এরকম সহযোগিতার ভূমিকা পালন করা এটা শরীর সম্মত আছে নবী করিম ওয়াসাল্লাম এলাউ করেছেন সাহাবি আবদুল্লাহ আমি আল্লাহর কাছে আল্লাহ আমার শাহাদাতের মৃত্যু দান করেন তিনি ওনাকে দোয়া করতে এলাউ করেছেন নিষেধ করেন নাই তাহলে আমার মৌধ হয়ে যাক এটা এলাউড নাই কিন্তু কেউ যদি শাহাদাতের মৃত্যু তামান্না করে সেটা এলাউড আছে এরপরে হল যে মুসলমান হয়েও কেউ যদি নিজেকে আত্মহত্যার পথ বেছে নেয় তাহলে এই আত্মহত্যার পথ আত্মহনন বা ইথেনজিয়া পেইন সহ্য করতে না পেরে কেউ আত্মহনন করতে চায় ওষুধ খেয়ে ইঞ্জেকশন নিয়ে ট্যাবলেট খেয়ে এই এইরকম আত্মহত্যা অথবা কোন যেকোনো বিষ খেয়ে অথবা গলি করে শট করে ইত্যাদি করে কোন তরিকায় আত্মহত্যা জাহজ নাই এবং খুব নিন্দনীয় কাজ অনেক বড় কবিরা গুণা সেটা সে এত কাফের তার হাতে কতল হয়েছে কিন্তু নবী করিম সাল্লা মন্তব্য করেছিলেন হু আমিন আহলিন্ন সে সেটা আসলে জাহান্নামী তার কারণ কি সে রাতের বেলায় দেখা গেল পরে যখন নিজে রেস্ট নিচ্ছিল তখন সে আহত যে হয়েছে তার বডিতে অনেকগুলো আঘাত আহতর এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নিজে একটা তীরকে মাটিতে পুঁতে তার বুক দিয়ে চাপা দিয়ে নিজেকে আত্মহত্যা করে কতল করে যন্ত্রণা সহ্য না করতে পেরে এরকম আত্মহত্যার যেকোনো পথ বেছে নিলে সেটা জাহান নামে হয়ে যায় এই হাজিস তার প্রমাণ এখান থেকে আমরা শিখি বর্তমানে ইথোনেজিয়ে যেটা আছে যে অনেক বেশি রোগের কষ্টে যারা বয়স এবং রোগে এত কষ্টে আছে তারা যে নিজেদের মানে জানি কি বলে অর্থাৎ তারা এখানে এটা তার প্রতি দয়া হচ্ছে মার্সি হচ্ছে যে তার প্রতি সমাজের লোকদের এলাও করা দরকার যেটা নিয়ে এদেশের অনেক অনেকদিন হয়েছে হ্যাঁ যে তাকে সে মরতে চায় তাকে তার মৃত্যুটা অ্যালাউ করা হোক এমন কিছু খেয়ে এবং ডাক্তাররা তাকে ঔষধ দেখ সেটা ব্যবহার করবে কিন্তু এটা ইসলামে অ্যালাউ করে না কারণ জীবন দিয়েছেন আল্লাহ মৃত্যু দিবেন তিনি আমরা দেখি যে যখন জানাজা হয় বা শহীদের জানাজা আছে যে শহীদ হয়েছে আপনারা দেখেছেন এবং অধিকাংশ মহাদিস বলেছেন যে শহীদদের জানাজা হয় নাই বিনা জানাজ তাদেরকে দাফন করা হয়েছে এবং তাদেরকে গোসল দেওয়া হয় নাই তাদেরকে আলাদা কাফন পরানো হয় নাই এবং রক্তাক্ত বডি নিয়ে উন নিয়ে আহত অবস্থায় তাদেরকে দাফন করা হয়েছে এরপরে আমরা আরো দেখি যে একই কবরে একাধিক ব্যক্তিকে দাপন করা যাচ্ছে দুইটা তিনটা একাধিক লোকে ওদের মাধ্যমে কবর দেওয়া হয়েছে এখান থেকে যদি কোনো জায়গায় গণ কোন বিপদ আসে হাজার হাজার লোক মরে যায় লাখো লাখ মকুম রয়ে যায় এইরকম সবার জন্য একটা একটার কবর খুঁড়তে গিয়ে দেখা যায় অনেক সময় লাগছে তাহলে গণকবর খুঁড়ে গণকবর দেওয়া যায় এটার এই সমস্ত বিপদের কারণে এলাহ কনসিডারে আছে আরেকটি শিক্ষা হলো যে যুদ্ধের ময়দানে যদি সম্ভব হয় সেখানে শহীদদেরকে দাপন করা ওদেরকে নিজের এলাকায় না নিয়ে আসা এই জন্য নবী করিম সালাম যখন ওহীদের তারপরে আসছে যে ভুলে যদি কোন মুসলমান কেউ মারা যায় কোন মুসলিম কোন মুসলিমকে বা খেয়াল করে দুশ্মন মনে করে মুসলিম একজনকে মেরে ফেললো কাফের বাহিনীর লোকের বাহিনীর লোক করে তার সঙ্গীত কি করলো আমার বাবাকে কতল করে ফেলল উনি তো মুসলিম ইহ আমরা তাকে কাফের মনে করছিলাম অনেকে চিনে নাই কারণ ওই যে যখন দোয়াদির মধ্যে কাফের আর ওই উনি পরে আসছিলেন হঠাৎ করে তো এখানে তখন নিয়ম কি তাহলে করে নাই মিস্ট্রেক হয়ে গেছে এখন মিস্ট্রেকের কাফারা কি তার কাছে ফায়সলা দিলেন রাষ্ট্রের সম্পদ থেকে বাতিল মাল থেকে হোদায় ফারাদি আল্লাহ আহকে তার পিতার এই মৃত্যুর ক্ষতিপূরণ হবে একশো উঠ হোদায় ফরাজি আলাহ বললেন ইয়ার্লা আমি এগুলা সব মাফ করে দিয়ে বাইতল বান থেকে এখন হলো যে এরপরে এগুলো হলো শরীয়তে কিছু হুকুম হাকামি রুলস এখন হলো বাকি কয়েকটি লেসন এখান থেকে ওলামা কেরম নিয়েছেন বিশেষ করে যে কেউ যদি তাদের সেনাপতি মুসলিম বাহিনী তাদের লিডার তারা যেভাবে তাদেরকে গাইড করে যুদ্ধের মতো জায়গায় এখানে তারা যদি তাদের কথা অমান্য করে তাহলে এর ক্ষতি অনেক বড় হয়ে যায় নবী করিম সাল্লামের নির্দেশকে অমান্য করে তারা কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন এটা লেসন যে কোন সময় এরকম চূড়ান্ত যুদ্ধের মুহূর্তে যদি মুসলিম বাহিনী এরকম করে সেটা অনেক বড় বিপদ দেখে নিয়ে আসবে আল্লাহ তালা সাহায্য পাওয়া থেকে তারা বঞ্চিত হয়ে যাবে কাদের সবসময় তাদেরকে আমিরের কথা শুনতে হবে আনুগুত্য করতে হবে এরপরে হচ্ছে দুই নম্বর যে আল্লাহ তালা যখন নবী রাসুদুলকে পাঠান আল্লাহ তালা মোমেদেরকে পরীক্ষা করেন যুদ্ধের মাধ্যমে আমরা আয়াত থেকে শুনেছি কিন্তু কেউ দুদিন মরেখে আমরা যখন মুসলিম হয়েছি নবী যখন আমাদের সঙ্গে আসে আমাদের তো সবসময় অটোমেটিক্যালি বিজয়ী আসবে বিজয় থাকতেই হবে আমাদের কোনো সব পরাজয় হবে না এটা আল্লাহ তালা নীতি নিয়ম না আল্লাহ তালা কোন নবীকে সাহায্য করেছেন কখনো কখনো কোনো নবী নিজেও কতল হয়ে গেছে ইব্রাহিম আল্লাহামকে ফেলার অবস্থা তো এরকম বিপদ আসবে তুমি আল্লাহর পক্ষে থাকলেও মাঝে মাঝে তোমার পরীক্ষা নিরীক্ষা আসবে শহীদ হওয়া লাগবে হ্যাঁ তুমি ক্ষতিগ্রস্ত হবা তুমি আহত হবা তুমি ক্ষত বিক্ষত হবা আমি আল্লাহর পথে আছি আমার সবসময় বিজয় হওয়া লাগবে ক্ষতি হলো কেন এটা তোমার যায় না এটা নয় এরপরে হচ্ছে যুদ্ধে জয় পর জয় দুইটাই ঘটে এই খবরটা এমন এমনকি হেরাকলো জানে হেরাকিয়াস কাছে যখন আবু সুফিয়ান আসছিলেন মক্কা বিজয়ের আগে ওহোদের পরে তখন হেরাকিয়াস ওঠার ঘটনা হয় নবী করিম সাল্লাম খন্দে যুদ্ধের পরে যখন চিঠি দিয়েছিলেন বিভিন্ন দেশের সম্রাটদেরকে তার মধ্যে হেরাক্লিয়াসকে দিয়েছিলেন আর এটা একটা চিঠি পাপার কি বললো যে আরব দেশের কোন মহাম্মদ কে চিনে মোহাম্মদের পরিচয়ের লোকজন কেউ আসছে কিনা তার জ্ঞাত গোষ্ঠীর খোঁজ করি দেখা গেল আবু সুফিয়ান বাণিজ্য কাছে আমাদের লোকজন ইত্যাদি আমাদের বংশ লোকজন সে একেবারে নষ্ট হয়ে গেছে নতুন দিন আবিষ্কার করছে ইত্যাদি অনেক কথাবার্তা যাইহোক তারপরে বললো যে ঠিক আছে বলো তো দেখি সেই যে নবুত্ব দাবি করলো আলাদা হয়ে গেলো যুদ্ধরুদ্ধ হয়েছে বলে যুদ্ধ হয়েছে যুদ্ধের মধ্যে কাদের জয় হলো কাদের পরাজয় হলো তখন আবু বলল যে কোন যুদ্ধে আমরা জিতি কোন যুদ্ধে সে জিতে ও ঠিক আছে তাহলে বোঝা কাদালিকে রসুলু তুপতলা নবী রসুলের ক্ষেত্রেও তাই হয় কখনো বিজয় লাভ করেন কখনো পরাজায় দেখতে হয় এটা করে আল্লাহ পরীক্ষা করেন তাহলে নবীর মোসমাদের ক্ষেত্রে আল্লাহ এরপরে শিক্ষা হচ্ছে কারা সত্যিকার মেন কারা মুনাফেক এটা পরিষ্কার হয়ে গেল বতের যুদ্ধে এটা পরিষ্কার হয় নাই ওভাদের যুদ্ধে পরিষ্কার হয়ে গেছে আপনার উভয়ের সঙ্গে তিনশো মুনাফেক এটা ভ্যারি ক্লিয়ার হয়ে গেলে তখন থেকে মুনাফিকদের পরিচয় আরো মোর ক্লিয়ার হয়ে গেল যে কারা কারা ভিতরে ভিতরে আসলে মুখে মুখে মুসলিম বলে মনে করে থাকে এরপর আরো একমত আছে আছে সেটা হচ্ছে যে যদি মুসলমানদেরকে সবসময় আলাদি একতরফা বিজয় দেন তাদের তখন তারা গ্যারান্টি হয়ে যাবে যে আমাদের কোন চিন্তা নাই কোনো সময় আমাদের পরাজিত হওয়া লাগবে না কোনো সময় পরাজিত হয়ে গেলে তাদের ইমানই উল্টে যাবে তো এই জন্য আল্লাহ নবী করিম সাল্লাহ উপস্থিতি দেখালেন যদি জয়ও আসে পরাজয় আসে দুইটাই যদি মেনে নাও তাহলে তুমি প্রকৃত আল্লাহ মানে সবসময় খালি বিজয় দেন তাহলে আল্লাহ তালার কাছে কি আর বেশি দোয়া করার দরকার হবে আমরা তো আসছি জয় তো আমাদের নিশ্চিত আর যদি মাঝে মধ্যে পরাজয় হয়ে যায় তাহলে চিন্তা করুন আল্লাহর কাছে অনেক দোয়া করা লাগবে আমরা যতই আমাদের লোক বারো কাছ থেকে অস্ত্র অস্ত্র আগে থেকে তুলনা একটু বাড়ে লাভ হবে না আল্লাহ সাহায্য না করলে আল্লাহর কাছে হয়ে চাইতেই হবে এই আল্লাহ সারা জীবন কেমন পর্যন্ত তারা ফিল করে মনে রেখো মুসলিমরা কখনো যদি তোমাদের অস্ত্র শস্ত্র বাহিনী সবকিছু অ্যাটম বোম থেকে এভরিথিং তোমাদের হাতে থাকে তোমাদের আল্লাহর কাছে ধারণা দেওয়া লাগবে না এই কথা মনে রেখো এই যেন মনে না আসে আল্লাহর কাছে সাহায্যের মর্যাদা দিবেন সেটা আমরা শুনেছি তারপরে হল যে মানুষের মধ্যে মাঝে মাঝে পরীক্ষা লাগে যেই ব্যক্তি সব সময় সুখের মধ্যে আসে তার মধ্যে যে মানে তেমন কোন পরীক্ষা নিরীক্ষা নাই তার লক্ষণ কিন্তু ভালো না তার লক্ষণ ভালো না কারণ আল্লাহ তালা তাকে যখনই পরীক্ষায় ফেলেন তখনই কিন্তু টিকে কিনা আর অনেক মাপ হয়ে যায় এই সুযোগ থেকে সে টোটালি বঞ্চিত হয়ে যায় তো ইম্রাহ আলী বলেছেন যে যদি মানুষের মধ্যে এগুলো না আসে এক ধরনের মানুষের মধ্যে বলা মুসিবত না আসলে তার লোকটার মধ্যে কি হয়ে যায় তার মধ্যে এক ধরনের রোগ সৃষ্টি হয়ে যায় পরীক্ষা নিরীক্ষায় পাস করার মতো কোনো সবর করার কোনো ধরনের তার কোন ভালো গুণগুলো সৃষ্টি হয় না আর এই পরীক্ষা নিরীক্ষা হয়ে আল্লাহ তালা তার এই দূষিত হয়ে গেছে শরীরের মধ্যে আল্লাহর তাবাক্কল কমে গেছে এখন কারণ সে মনে করতেছে যে আমার কোনো অসুবিধা হবে না কোনোদিন আল্লাহর কাছে চাইও না বেশি দোয়াও করে না কারণ তা তো কোনো বিপদ আওত হচ্ছে না তাহলে এটা কি তার ভালো অবস্থা সেই জন্য আল্লাহ মুসিব থেকে তারা একটু কারেকশন করে। তিনি বলেছেন যে ওই যে রোগ সৃষ্টি হয়ে যা আল্লাহ থেকে দূরে চলে যায় এটার চিকিৎসার জন্য আল্লাহ একটু তারা রোগ দেন রোগ দিলে মানুষ তখন কি হয় তখন সে চিন্তা করে ওষুধ খাওয়ার চেষ্টা করে আর এই বিপদ আবাদ হলো অসুখ ওষুধ তখন তার ভিতরে আল্লাহ থেকে আবার আসে এটা তার এই ওষুধ হয়ে গেল তার ভিতর থেকে এখন নিজের উপরে ভরসা আর কনফিডেন্স কোনো দিন আর কমতো না সে মারাত্মক নিয়ে চলত এরপরে হচ্ছে লাস্ট লেসন সেটা হচ্ছে আল্লা একটা বড় কাজ করলেন নবী করিম মৃত্যু হয়ে গেছে গুজব দিয়ে সাহাবি এখন কি করে পাবে কোন দিকে যাবে এইটা লাইন হয়ে গেল অনেক সাহাবির রসুল যদি না থাকে আর জীবনের কোন দাম নেই ইসলামের আর কোন মূল্য থাকবে না কিছুই নাই সব শেষ কিন্তু আল্লাহ তালা বলে দিলেন কে ওমা মোহাম্মদ ইল্লা রাসুল তিনি তো রাসুল তিনি তো মানুষ তিনি তো এক সময় একটা আলো না তখন তোমরা কি দিনের দায়িত্ব টিকে থাকবে না টিকে থাকবে না এই পরীক্ষা তিনি এরপরে অমর রাজু ফেল করে ফেললেন কোন সময় যখন নবী করিম সাল ইন্তেকাল হয়ে গেল হয়ে গেল তিনি বলে এই কেউ যদি বলে নবী মারা গেছে আমি কিন্তু এ বাড়ি হাতে নিশি একদম ঘাট থেকে কল্লা ফেলে দেব আল্লা নাই তিনি একটু চলে আসেন ওই আল্লাহর সঙ্গে দেখা করতে সহসায় ফেলে দাঁড়বেন ব্রেনে আর কোন কাজ করছে না হসমান মুখে দি একটা কথাও আসছে না হয়ে গেছেন সাহাবিরা কি করবেন বেদিসা কি বলে আল্লাহনবী নাই আমাদের কি হবে এখন আমাদের তো কিচ্ছু নাইয়া কিছুই থাকবে এমন হতাশ হয়ে গেছে এই সময় আবুক রাজার ছিলেন ওই দ্বিতীয় ওয়াইফের শ্বশুর বাড়িতে গেছিলেন সে বাড়িতে তিনি ছিলেন না এফে খবর পেয়ে তিনি সেখান থেকে ডানি করে আসলেন এসে অমরাজ তালু গেটে দাঁড়াইয়া ধাক্কা দিয়ে সরাই দিয়া জিয়ানবী করি ইমশাল আলাইসাল্লামে হ্যাঁ কতই না আপনি তৈর ছিলেন পাক পবিত্র উত্তম ছিলেন জীবিত অবস্থায় কতই না পবিত্র হয়ে আছেন আপনি মৃত্যু অবস্থায় হোক দেখ সঙ্গে সঙ্গে চলে আসেন। এসে ওই আয়াত পরে শোনালেন অমর রাহু থেকে শুরু করে বাকি সাহাবিরা তারা হতাশ হয়ে কি করবে খুঁজে পাচ্ছেন না কি করতে হবে তাদেরকে লক্ষ্য করে বললেন কিছু না তিনি যদি মরে যান তোমরা কি দিন ছেড়ে দিবে দায়িত্ব পালন করবে না এই কথা শোনার পরে অনেক সাহাবের ঘুষ আসলো অমর রাজেলা কি এই আয়াত কোথায় ছিল আর আমি কোথায় ছিলাম মনে কথা শুনি যে কথা শুনিনি বলার আগে এখন মনে পড়লো আয়াতো আসে আল্লাহ তো বলে দিয়েছেন সে আয়াত কখন বলে দিয়েছিলেন আল্লাহ বলে সেটা লেসন আল্লাহ যুদ্ধের সময় একটা মনে একটা রিহার্সেল হয়ে গেল ঠিক কিনা একটা রিহার্সাল হয়ে গেল এবং সাহবাধের যারা যাদের সচেতন তারা সেখানে লেসন খুঁজে পেয়েছেন এবং আলহামদুলিল্লাহ উম্ম বিভ্রান্ত হয়নি পরবর্তী পর্যায়ে মাসা আল্লাহ উম্মায় রাশেদিনের জমানা পরবর্তী পর্যায়ে ইসলামের অর্ধেক ইসলামের আন্দারে পৃথিবীর অর্ধেক এই অনেক গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো এখানে ছিল আলহামদুলিল্লাহ এভাবেই আমাদের ওহর যুদ্ধের সমাপ্তি হয়েছে পরবর্তী পর্যায়ে আমরা ইনশাল্লাহ বাকি ওহরযুদ্ধের পরবর্তী পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের এই অহত্যুদের বিভিন্ন গুরুত্বপূর্ণ লিস্টনগুলো থেকে শিক্ষা নেওয়া তৌফিক দান করুন বা লাফিক